মনেস্ত দীন মঙ্গল মদনা সোল্যাল كما মোলাইল সে sí. এবং আমাদেরকে রমাজান পর্যন্ত পৌঁছে দেন বাঁচিয়ে রাখেন এই দোয়া আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম রজবের শুরু থেকেই করতে থাকতেন এইটাই হচ্ছে রজবের সবচেয়ে বড় আমল এছাড়া ভিন্ন কোনো আমল তালাস করা পূজা এটা রসুলের সূন্যাস অনুসারে কোনো মুসলমানের জন্য সমুচীন নয় এই মাস আমরা বিশেষভাবে যেসব কারণে মাসকে স্মরণ করি শেষ দিকে আসছে সাতাইশে রজবকে কেন্দ্র করে মেয়ারাজের রজনী মেয়ারাজের রাত মিয়া রাজ এই সম্পর্কে পুরায়ণে করিমের যে আয়াত আমি তিলাবত করছি সূর্য ইসরা পনের একদম শ্রুতি সর্বপ্রথম আয়াত সূর অল ইসরা যেটা সূর্য বণ ইসরা নামে পরিচিত এই সুরের মধ্যে অবহান মত আল হজরত রসুর করিম সল্লাহিমকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দ পর্যন্ত যে সফর করিয়েছেন সে সম্পর্কে সে প্রসঙ্গেই বলেছেন মেয়ারাজের প্রসঙ্গে নাই এটা হাদিস দ্বারা প্রমাণিত হাদিস এ দ্বারা প্রমাণিত হাদিস এ হচ্ছে এমন সংখ্যক সাহাবায় কাম শুধু সাহাবায় কেরাম না আমাদের পর্যন্ত পৌঁছতে যতগুলো মাধ্যম মোতালের যাকে বলে আমাদের পর্যন্ত পৌঁছতে হাদিস যতগুলো মাধ্যম আছে এভাবে চলতে চলতে ইমাম বুহারি ইমামে মুসলিম আস্তে আস্তে আমাদের ওস্তাদরা আমরা এই হাদিসটা শোনা পর্যন্ত যতগুলো মাধ্যম ছিল যোগে যোগে রসুন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো সময় যায় নাই যে এত সংখ্যক মানুষ এত সংখ্যক বর্ণনাকারী এই হাদিসের বর্ণনাকারী এত সংখ্যক ছিলেন যাদের সবাই একসাথে মিথ্যাবাদী হওয়া অসম্ভব যে হাদিসের বর্ণনাকারীদের অবস্থা এই এইরকম হয় যে এত বেশি বর্ণনাকারী যারা সবাই একসাথে মিথ্যাবাদী হওয়া অসম্ভব সব এই রকম পরিমাণ বর্ণনাকারী ছিল সেই হাদিসটা হচ্ছে হাদিসের মোতাবাতের মেয়ারাজ সম্পৃক্ত যে হাদিস ঠিক এই হাদিসও সেই অরসুল করিম সাল্লা আলী আসসালামের যুগ থেকে আজ পর্যন্ত এইরকম বহু বর্ণনা দ্বারা প্রমাণিত বর্ণিত যাদের সবাই একসাথে মিথ্যাবাদী হওয়া অসম্ভব হাদিস মোতাবাতিক এটা কোন আন মর্যাদা তো রাখে না কিন্তু বিশ্বাসের দিক থেকে সেই অবস্থায় তার বিশ্বাসের সাথে সম্পৃক্ত ওই অংশটুকু আমি বল। লম্বা কিসা বলা এটা এখানে মাকসাদ না কারো প্রয়োজন হইলে মেয়ারাজ সংক্রান্ত যে শুদ্ধ বই আছে ইতিহাসে সেগুলো আমরা দেখে নেব ইনশাল্লাহ হজরত রসুল করিম সাল আলী আসাল্লাম তার ঘরে শুয়েছিলেন রসুল বলেন তার অবস্থাটা ছিল এমন নিজেই বলেন রসুল আনা বাইনা নৌমা আমি ঘুম এবং তন্দ্রা ঘুম এবং জাগ্রত থাকা আর মাঝামাঝি অবস্থায় ছিলাম তন্দ্র ঘুম নৌমিয়াতজান ঘুম এবং জাগ্রত থাকার মাঝামাঝি অবস্থায় ছিলামের মর্যাদা যতটুকুই হোক তিনি আবেদ এবাদতারী রসুলের মর্যাদা যত পর্যন্তই পৌঁছুক তিনি সাজিদা কারি মানে যুগময় যাকে শেষদা করা হয় এমন ব্যক্তি নন রসুল মাবুদ নন যার ইবাদ করা হয় যেমনটা বিশ্বাস তাদের নবী আল্লাহরই অংশ শুরুতেই রসুল্লাহ ওই শব্দ একটা বলে মেয়ারত আবু হজরি থেকে বুখারির যে বর্ণনা মেয়ারাজ সংক্রান্ত সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা বুখারের হাদিস শুরুতে আমাদের আপেদ আর সংশোধন হয়ে গেল যে আল্লাহ রসুল সাল্লাম কখনো পর্যায়ে যেতে পারেন না তুমি আবেদ তিনি বান্দা কেন যেহেতু আল্লাহ তালা তার মধ্যে আমরা প্রথমেই পড়েছি আল্লাহ বলেন আল্লাহ এমন জাগ্রত সত্তা সদা বিজমান কখনো ঘুম বা তন্দ্রা যাকে স্পর্শ করতে পারবে তাহলে যিনি মাহবুদ হবেন যিনি মাহবুদ হবেন না তন্দ্রাও আসতে পারেন আমি ঘুম এবং জাগ্রত থাকার মাঝামাঝি মানে তন্দ্রায় ছিলাম আর আল্লাহ বলছেন আবু হসিনা আল্লাহকে কখনো তন্দ্রা ধরতে স্পর্শ করতে পারেন বুঝা গেল মাহবুদ এবং আবিদ সাজিদ এবং মসজুদিছি ছাপ ছড়ে গেল খুলে গেল শ্রুতি ইঙ্গিত ঘরের মধ্যে ঢুকার জায়গা হচ্ছে দরজা এখানে যে যেখানে এমন কিছু যেগুলো স্বাভাবিক নয় অস্বাভাবিক অথচ ফেরিসটা ঢুকতেছেন সাদ দিয়ে শুরুতেই ইঙ্গিত হয়ে গেছে রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের সিনা মুবারককে জমজমের পানি দ্বারা ধোয়া হয়েছে কয়েকবারই হয়েছে এর মধ্যে মেয়ার আজের সময় একবার রসনে করিম সাল আলী সাল্লামের রহকে জমজমের পারি দ্বারা ধৌত করার অন্যতম হ্যাকমত যেটা বর্ণনা করেন সেটা হচ্ছে সামনে এমন কিছু অলৌকিক কিছু বিষয় তিনি দেখবেন আসমানে সে আরসে জান্নাত জাহান্নামের অনেক বিষয় মানবীয় গুণের কারণে তিনি ভয় পেতে পারেন এই জন্যে তার সিনাকে আল্লাহ তারা পানি দিয়ে পবিত্র করে রসুল নিজেই বলেন যে সেটাকে নূর এবং হ্যাকমত দ্বারা ভরপুর করা হয়েছে কেন যা এমন এক জায়গায় যাবেন যেখানে মানবীয় গুণ যেটা মানুষের তার যে অবস্থা সেই হিসাবে ভয় পেতে পারেন সেখানে মিলতে নাও পারে আল্লাহ তাহারা তৈরি করে নিয়েছেন রসুলকে জমিন থেকে কি বুঝা গেল রসুল যদি নোরেরই হবেন রসুল যদি আল্লাহর সমকক্ষ কেউ হবেন যে আসমানে থাকতে পারে সেই আসমানে আমার রসুলকে নেওয়ার জন্য কেন রোগকে তার পলককে ধুইতে হবে না বুঝা গেল রসুল মানুষ রসুল মানুষ মানুষের যত গুণ আছে তার মধ্যে ছিল খারাপ গুণ গুলোকে তিনি কন্ট্রোল করেছেন যদি তার মধ্যে তিনি ফাঁকা মাঠে দিয়েছেন না তারও দিলের মধ্যে অস্বাস আসত তিনি সেটাকে দমন করেছেন এটা মুশরিকদের কথা এটা মুসরিকদের কথা কেমন রসুল যিনি বাজারে যান খান সবকিছু করেন তিনি আমার রসুল হন কি ভাবে রসুল তো হবেন ফিরিস্তার মত ও ভাই আজকে আমার রসুলকে মহাব্বতের নামে এমন এমন অনেক কথা আমরা বলে ফেলি যে তিনি মানুষ নন মাটির তৈরি মানুষ নন তিনি ভিন্ন কিছু যদি রসুল ভিন্ন কিছুই হন তাহলে গুনাহ থেকে বাঁচার মধ্যে তার শ্রেষ্ঠত্ব কোথায় ফেরিস্তারা গুনাহ করেন না এই জন্য তাদেরকে জান্ন দেওয়া হবে না তো তারা গুনাহ করলো না সারাক্ষণ খালি আল্লাহ তেজবি বললো আদমা আলী সালসাল্লামকে সৃষ্টির সময় ফেরিসারা অনুযোগের সুরে বলেছিলাম আপনি মানুষ সৃষ্টি করবেন তারা তো হানা কাটাকাটি করবে তেজবি তাহলিলের জন্য আমরাই তো যথেষ্ট আমরাই তো করছি দুঃমন থাকবে দুশ্মনকে পরাজিত করে যিনি জয়ী হবেন শ্রেষ্ঠত্বের মুকুট তো তার মাথাই রসলের দুশ্মন ছিল মানুষের যে দুশ্মন ছিল রসলেরও সে দুশ্মন ছিল এই দুশনকে পরাজিত করে আমার রসুল শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছে অন্য কিছু বানালে তো রসুলকে শ্রেষ্ঠ রসুল বানানো যাবে না নূর তো ফেরেস্তারাও আমার হলেও কথা অথচ আমার রসুল নয় কেবল সমস্ত আমলে সমস্ত ফেরেস্তাদের চেয়ে শ্রেষ্ঠ একটা আকলিদার বিষয় মেয়ারাজ আসলে তো খালি মেয়ারাজের গল্প শুনতে আপনারা প্রস্তুত মেয়ারাজের প্রতিটি কদমে কদমে আমাদেরকে এটা পুরানের ভাষায় এর নাম হচ্ছে ইসরা ইসরা হচ্ছে রাতের ভ্রমণকে বলে ইসরা এই ইসরা সম্পর্কের বলে শুরুতে কি বলেছেন একটু খেয়াল করেন ভাই সেই আল্লাহ পবিত্র আবশা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এখন আল্লাহ তালা ভ্রমণ করাইছেন শুরুতেই আল্লাহ তাল পবিত্রতা বর্ণনার কি দরকার পবিত্রতা বর্ণনার দরকার এই যেন মুসরিকদের যে ধারণা তখন জন্মেছিল কোনো মুসলমানের মধ্যে যেন এই ধারণা না জন্ম মুসরিকদের কি ধারণা জন্মেছিল মুশ্রিকদের ধারণা জন্মেছিল এই এক রাতের মধ্যে বাইতুল মুকাম যাওয়া সেখান থেকে আর সব আসমান সফর করা একজন মানুষের পক্ষে এটা কী করে সম্ভব তাই তো তারা দৌড়ে আবলিয়ত রাধিয়া কাছে গিয়েছিল কেন সবসময় তাদের একটা এটা অপকৌশল ছিল যে আউ্বকর এবং মুহাম্মদ দুইজনের এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাইতে হবে সেই শুরুতেই জীবনের শুরু থেকে যে দুস্তি মহাম্মত এটার মধ্যে ফাটল ধরাইতে হবে হিংসারাত্র এই জন্য আউ্বকরের কাছে গিয়ে আগে রসুলের কথা বলে না গিয়ে বলে আবু বকর আচ্ছা বলেন তো কেউ যদি এরকম বলে যে এক রাতের মধ্যে সে বাইদ মোকদ্দাস আসমান সব সফর করে চলে আসছে আপনার কাছে কি মনে হবে উঠলেন যে আমার রস যদি বলে থাকে এর মধ্যে কোন সন্দেহ নয় কারণ সব অসম্ভব তার পক্ষে সম্ভব করে দেখাতে পারেন আল্লাহ তা কাছে সত্যতা আমি বর্ণনা করেছি আর আপনি হচ্ছেন আমার মুসাদ্দেক আপনি আমাকে সত্যায়ন করেছেন কেমন পর্যন্ত আল্লাহ আমের জন্য এই উপাধি তার নামের সাথে অ্যাঁ দিয়েছেন এখন আবু বকর বললে আমরা সহজে বুঝি না দুনিয়ায় বহু আবু বকর আছে কিন্তু যখন সিদ্ধাইতে আমরা বুঝি তিনি সেই আবু বকর যেই আবু বকর রসুলের গুহার সঙ্গী সেই আবু বকর যে আবু বকর রসুলের হিজরতের সঙ্গী সেই আবু বকর যে আবু বকর রসুলের বদরের সঙ্গী সেই আবু বকর যেই আবু বকর রসুলের কমরের সঙ্গী ইনি হচ্ছেন হজরত আবু বকর সিদ্ধা জানতেন মানুষটা তিনি যদি ভালোবাস তোমার রসুল সম্পর্কে তুমি যাই জানবা এটার মধ্যে তোমার বিবেকা না যেটা কি করে সম্ভব তোমার রসুল যা বলবে সেখানে তুমি চিন্তার কোন চিন্তা করবে না এটা হতে পারে কি পারে না একটু গবেষণা করে দেখি কোনো সুযোগ নাই আমি আবু বকর যেমন সাথে সাথে কবল করেছি যে আমার বললে এটাই সত্য তুমি যদি রসুলের অন্যথায় থাকো আমার সাথে আস রসুল যা বলবেন তাই সত্য কবল করে যদি এমন করা যায় আর রসুলের সাথী যখন আবু বক্কর হয়ে গেছে ইনশা আল্লাহ তালা আমরা হয়তো এই বাকি সুযোগগুলো পেলাম না কিন্তু তেমন মাঠে আবার রসুলের কথার মধ্যে সংশয় প্রকাশ করব আমি কিসের মুসলমান মুসলমান তো সেই আসলাম ইসলাম মানে আসলাম তো আমি ইসলাম কবল করেছি মানে আমার মাথাকে আমি ঢুকায় আল্লাহ আল্লাহ রসুল যা বলবেন তাই মাথা এটার নাম ইসলাম এখানে কোনো যুক্তির কোন সুযোগ নাই মাথা কাটানোর কোনো সুযোগ নাই আমার বুঝে আসুক আমাদের কে সেটা দেখা গেছে ওই যে কাফের মুশ্রিকদের মনে সংশয় যে এটা কি করে সম্ভব আল্লাহ ইসরা এই ঘটনা বর্ণনার শুরুতেই বলেছেন সুভান কোন কাজ আল্লাহ তালার পক্ষে অসম্ভব এই অসম্ভব জিনিস থেকে আল্লাহ তালা পবিত্র শুরুতে তুমি পবিত্রতা বর্ণনা করো যেন সামনের যে ঘটনা এগুলোতে তোমার দিনের মধ্যে কোনো রকমের সংশয় না জাকে শুরুতে তুমি বলে না আল্লাহ আপনার পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব আপনি অক্ষম এই শব্দ থেকে আপনি পবিত্র আমি পবিত্রতা বর্ণনা করে এই ঘটনায় উঠি শুরুতে শুধু হানার অর্থ এটা আব্দুল না বলে অন্য কিছু বলতে পারতেন তখন রসুল রসুল নবী আল্লাহ তার প্রিয় নবী সম্পর্কে বলতে পারতেন সুবাহী মহান সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার নবীকে রাতের এক অংশে সফর করিয়েছেন যিনি তার রসুলকে রাতের এক অংশে সফর করিয়েছেন আল্লাহ তারা নবীও বলেন নাই আল্লাহ তারা রসুলও বলেন নাই এমন এক মুবারক মুহূর্তের অবুল আল শব্দ ব্যবহার করেছেন আব্দুল আব্দুল বান্দা কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে সামনের এই অলৌকিক বিষয়গুলো দেখে যেন কেউ এমনটা না ভাবে যে রসুল ভিন্ন কিছু এমন মুবারক কাজগুলো যে রসুলের মাধ্যমে আমি করিয়েছি এমন সম্মান যে রসুলকে আমি দিয়েছি যত সম্মানই দেই তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে আমার বান্দা বান্দা আস্ত এই বিষয় লক্ষ্য করা দরকার তবে সেইদের ভিত্তে যা রসুলকে আপনি যত মর্যাদা দেন যত মর্যাদা দেন আল্লাহ বলছেন সংশয়ের মানে তার পবিত্রতা বর্ণনা করার প্রমাণ দিচ্ছে এই ছোট্ট বাচ্চা তো কথা বলার কথা না হজরতারিয়া চুপ ইসারা দিতেছে সাথে সাথে বলে উঠলেন আমি আল্লাহ কথা বলে দিস ও ভাই লক্ষ্য করা দরকার এই মুহূর্তে ইসা আলাইসাল্লাম অন্য কোন কথা না বলে কি বললেন বক্তব্য একটাই আব্দুল্লাহ আব্দুল্লাহ ছাড়া আমাকে অন্য কিছু যদি তোমরা বিশ্বাস করো তোমরা আমার মত হতে পারো না আজকের খ্রিস্টান সমাজ যারা বলে ঈসআসাল্যাদা যেখানেই পৌঁছ নবীর মূল পরিচয় হচ্ছেন তিনি আব্দুল আব্দুল বসা রসুল নিজে বলছেন আমি তোমাদের মতোই বাসার রক্ত মাংসের মানুষ তবে পার্থক্য কি পার্থক্য হচ্ছে আল্লাহ তার আমাকে অহির মাধ্যমে সম্মানিত করেছেন ইউ হা ইলে পার্থক্য এতটুকু আমার কাছে অহি আসে তোমাদের কাছে ওহি আসে না এতটুকুই পার্থক্য অরসুল মানুষ তবে আমরা একেবারে ভুলে না ফেলি অরসুল মানুষ একেবারে ভুলে না ফেলি রসুল রসুল আবার আল্লাহ পর্যন্ত পৌঁছায় না তার যে অবস্থান করেছে এই জায়গায় একদম রসুলকে ইজ্জত শেষ করে দিয়েছে শেষ করে দিছে জীবন আবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিছে আল্লাহ এটাকে বলে এফর তাফরিদ বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুসলমান বামে দাগ দিচ্ছেন এইরকম দাঁত দিয়ে রসুল দেখা দিস ডানে বামে এগুলো নয় সেরাতে মুস্তাকিম হচ্ছে जगह बहु कथा असर के, के, तार के रे वंशे सफर कर বিনয়ের সাথে আপনাদের কাছে আমাদের উদ্দেশ্য নয় আপনি বুঝুন শ্রীপুক্ত জীবন বানান আমরা অনেকেই ভাবি আমরা যখন রসুলের সানে সেদিন আমাদের এক মাফি লেখিয়েছিল আমাদের শ্রীপুর সেখানে গিয়ে দেখেমা এই আয়াতিহী হায় আল্লাহ আমি আমার বয়ানের শুরুতে এই কথা বলেছি এই আয়াত যদি কেউ দেয় নবী বলে টান দেয় সে রসুলের হাদিসকে অস্বীকার করল কারণ আল্লাহ রসুল যখন এই আয়াতেন সাবাইকরামকে আল্লাহ তালা বলছেন তার রসুল আল্লাহ আমরা কিভাবে সালাম পাঠাবো আমরা কিভাবে দুরুদ পড়ব তখন আল্লাহ রসুল দুরু ইব্রাহিম শিখাইছেন এই আয়তে পর আল্লাহ রসুল দুরুদ ইব্রাহিম শিখাইছেন এই আয়তে পর আল্লাহ রসুল আল্লা শিখাইছেন যদি তাই হয় তাহলে এই আয়াতের পর যদি আমরা কেউ বলা তলাই পড়ি এই আয়াতের পর যদি আমরা কেউ ইয়ানবি পড়ি আমরা ভাবছি এই আয়াতের কি উদ্দেশ্য রসুল বুঝেন নাই যার কারণে রসুল দুর ইব্রাহিম শিখাইছেন যার কারণে রসুল আত্ম শিখাইছেন আমরা কি এটা মনে করি যদি এটা মনে করে থাকে আমার তো চলে। চলছে এত সোজা দিন তো সোজা হয়ে গেল আমার যা ইচ্ছা তাই করলাম না ভাই আমার রসুল আমাকে দিন যেভাবে পেশ করেছেন আমাকে ওইভাবেই মানতে রসুলের অবস্থান এটা আমি নিজের সারে আর শরীয়ত হয়ে গেলে আমার রসুলের কী দাম আমার রসুল খ্যানত করেছেন নজবিল্লা শরীয়ত আমার পর্যন্ত পৌঁছে আমার রসুল খ্যানত করেছেন আমার রসুল কম বুঝেছেন সেজন্য এখন ব্যাখ্যা আমি দিচ্ছি নজবিল্লা কত বড় অপবাদ আমার রসুলের উপর এটা কি মহাব্বতের নাম এটার নাম ভালোবাসা এটার নাম ভালোবাসা না যাই হোক যে কথা বলছিলাম আমার কোনো কোনো বন্ধু এই দূরশনী পড়ার সময় আমরা দাঁড়াইয়া যাই আপনি কেন দাঁড়ান সেটা আপনার বিষয় কিন্তু আপনি যখন বলবেন যে আমি এই জন্যে দাঁড়াই যে দূরত পড়লে আমার রসুল হাজির হয়ে যায়। তাহলে তো কথা আছে আপনি কোন কারণে দাঁড়ান যদি আপনি বলেন না বলেন সেটা আপনার বিষয় কিন্তু আপনি যদি বলেন যে দূরত এজন্য জন্যে দাঁড়াইয়া পড়ি দূরত পড়ার সময় এই জন্যে দাঁড়াইয়া যায় যে আমার রসুল হাজির হয়ে যান আমার প্রশ্ন তাদের উদ্দেশ্যে রসুল যদি যেখানে ইচ্ছা সেখানে হাজির হতে পারেন তাহলে রসুল মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাকে বরাক দিয়ে কেন পাঠাইলেন রসুল তুই ইচ্ছা করলি সেখানে চলে যেতে পারতেন রসুল তুই ইচ্ছা করলি সেখানে আসমান হয়ে আশা আদিম পর্যন্ত পৌঁছে যেতে পারতেন মাঝখান দিয়ে জিব্রাইল কেন পথ প্রদর্শক হইলেন জিব্রাইল আলী সালাতাম কেন বরাক নিয়ে আসলেন তিনি কেন রফরফ নিয়ে আসলেন রসুল তো যেখানে হাজির হইতে পারেন রসুল বাংলাদেশে আর রসুল আপনার দূরত নেওয়ার জন্য কেন আসবেন হাজিয়া নেওয়ার জন্য কেউ কারো বাড়িতে যায় আমার রসুলকে ভিক্ষক নাকি আমার রসুলকে ভিক্ষক বানাইয়া গেছি আমরা দূর নেওয়ার জন্য রসুল আমার বাড়িতে চলে আসেন ঘুরে বেড়ায় তারা সারা দুনিয়ায় যেখানে রসুলের সামনে দূর পড়া হয় রসুল বলতেছেন পক্ষ থেকে ওই ফেরেস্তার আমার কাছে সালামগুলো নিয়ে আসে আমার বাড়িতে চলে আসেন কোনটা সত্য রসুলেরটা সত্য না আপনারটা সত্য আমরা কোনটা বিশ্বাস রসুলের যদি সত্য হয় আমি কি এই কথা বলে আকিদা পোষণ করে আমি এক নম্বর আকিদা আল্লাহর যে সেখানে হাজির হইতে পারেন আল্লাহ বলছেন আল্লাহর ক্ষমতাকে আমি রসুলের জন্য ফিট করে দিলাম এটা নাম মোহাম্মদ এটা তো সাইলের কাজ এটা তো ইহুদের কাজ এটা তো নাসরার কাজ তারা তাদের নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিস আমি মুসলমান আমি যেটা করতে পারি আবদি খেয়াল করেন ভাই মেয়ারাজের ঘটনাই তো শুনলেন সারা জীবন মেয়ারাজের রন্দ্রে রন্দ্রে যে আকিদা তুলো কোথায় যান তারপর রসুল গেলেন সাল্লাহ আলীহ্লা বাইতুল মুকদ্দাসে গেলেন সেখানে আলী অপেক্ষা আমি আমার অনেক ভাইকে উদ্দেশ্য করে বলি আমরা বিশ্বাস করি আকিদা পোষণ করি আমে আলিহাল্লা কবরে জীবিত তাদের কবরের যে জীবন সেটা কোন ধরনের আল্লাহ ভালো জানে দুনিয়ার জীবনের সাথে অনেক সময় সেটা কিছুটা মিলে যায় অনেক ঘটনা আমরা শুনেছি হাত বের হয়েছে এগুলো অসম্ভব কিছু নয় আল্লাহর পক্ষে সম্ভব কেন এই দেখুন হাত করলে এটা যদি রসুলের সামনে বেহাদি হয়ে যায় শিক্ষ হয়ে যায় রসুল বাইতুল মুকাদ্দেশের সমস্ত ইমাম হয়ে নামাজ আদায় করেছেন তাইলে কিন্তু তারা আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কুদ্রত এটা আল্লাহ তার নবীদেরকে কিভাবে রাখবে তার বিশ্বাস নবীরা হাত বের করতে পারা এটা আল্লাহ নবিরা বাইতুল মুখাত হয়ে যাওয়া এটাও আল্লাহর কুদরত আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা সেটাই দেখাইতে পারেন সেই বিশ্বাস রেখেই তো এই ঘটনা বর্ণনার আগে আমরা পবিত্রতা স্বীকার করে নিয়েছি সুহান আল্লাহ আমার আল্লাহ পবিত্র যে কোনো অসম্ভব বিষয় আমার আল্লাহর জন্য অসম্ভব নয় সম্ভব সেখানে রসুল ইমামতি করেছেন সমস্ত নবীদের সমস্ত নবীদের ইমামতি করেছেন রু জগতে আল্লাহ সমস্ত নবীদেরকে একসাথে করে প্রশ্ন করেছিলেন পুরানে প্রসঙ্গ আসছে আল্লাহ বলেন হ্যা কোন সুযোগ নাই নবীদের থেকে আল্লাহ সে কঠিন অঙ্গীকার নিয়েছেন তোমাদেরকে যখন আমি কিতাব এবং হেকমত দান করবো যা এরপর যখন একজন রসুল আসবে বুঝা গেল আমার রসুল সর্বশেষ নবী আল্লাহ তালা বলছেন তোমাদেরকে দেওয়া শেষ এরপর যখন একজন রসুল আসবে সুম্মা এরপর যখন একজন রসুল আসবে সেই রসুল মুসদ্দিফুল্লিমা লিমা কোন তোমাদের সাথে আল্লাহ তালা তোমাদেরকে যে কিতাব দান করেছি আমি যে এলেন দান করেছি নবের নিয়ামত দান করেছি সেই রসুল সব কিছুকে তাজদিক করবেন সত্যায়ন করবেন স্বীকার করবেন সব ঠিক আছে তোমরা আমার কাছে অঙ্গীকার করো সেই নবীকে পেলে কি তোমরা তার উপর তার সহযোগিতা করবা সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করেছেন তখন সমস্ত আম্বি আলিমসালসাল্লাম এক বাক্যে স্বীকার করেছেন আল্লাহ বলেন যে তোমরা আপ্রর তুম স্বীকার করলা। সমস্ত নবীরা বলেছেন আপ্রার না আল্লাহ স্বীকার করলাম তখন আল্লাহ তাল্লাহ বলেছেন সাক্ষী থাকো আমিও সাক্ষী থাকলাম আল্লাহ তালা রুহ সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমার নবী তাকে তার নয়া তারপর সাক্ষাৎ নিয়েছেন ভাই তুমাস ইমামতি করছেন আল্লাহ তালা বাস্তবে আমার নবীকে সমস্ত নবীদের ইমাম বানাইছে তারপর উপরে উঠেছে আমার নবী সমস্ত নবীদের নবী আল্লাহ আকবার শ্রেষ্ঠ নবী তার উন্নত সমস্ত উন্মতের সর্দার আমার নবী যেমন সমস্ত নবীদের সর্দার তার উন্নত সমস্ত উন্মতের সর্দার সেজন্যই তো আল্লাহ বলেছেন উন্মাত তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মত আমার নবীর সর্বশ্রেষ্ঠ উন্মাত এই উন্নত সর্বশ্রেষ্ঠ উন্মত আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী এখন যদি কোন ভাইয়ের এই শ্রেষ্ঠত্ব ভালো না লাগে তিনি যদি ইয়াহুদিন আসার ড্রেস অবলম্বন করেন তিনি যদি ইয়াহুদিন আসার সুরত অবলম্বন করেন তিনি যদি ইয়াহুদিন আসার আখ্লাহন এগুলোকে ধারণ করেন আমরা কি বুঝবো আপনি আমার নবীকে শ্রেষ্ঠ নবী স্বীকার করেন না নিজেকে শ্রেষ্ঠ উন্ম্মত স্বীকার করেন না সেজন্য আপনার এই আদর্শ এই আখলাহকে এই চরিত্র ভালো লাগে না আপনি ইহুদীদেরকে ফলো করেন নাসারাদেরকে ফলো করেন মুশ্রিকদেরকে ফলো করেন তাই না যদি তাই না হয় আপনি যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করেন সম্মান যাদের তাদেরকে কেন ফলো করবে তারা দেখবে মুসলমান কোন পোশাক পরে তারা দেখবে মুসলমানের চলন বলন কেমন তারা সেটা ফলো করবে দুনিয়া এখন উল্টে এসে রসুল যদি বলে টাকুন উপরে কাপড় ওঠা আপনি শেকেলে হয়ে যান আর এগুদিন আসার যদি তাদের ফ্যাশনের জন্য হাতের উপরে গল্প শুনামাজের শিক্ষা তহীদ বিশ্বাস এটা মেয়ারাজের শিক্ষা শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠত্বের আসরে আসন করা এটা মেয়ারাজের শিক্ষা শ্রেষ্ঠ উন্মত হিসাবে গর্ব করা সেই বিষয়ের উপর অটল থাকায় কামাতে শ্রেষ্ঠ উন্মতের বড় দায়িত্ব হচ্ছে গোটা উন্মতকে জানতে নেওয়ার ফিকির করা আমরা করছিটা কি করছিটা কি গোটা উন্নত কোথায় যাচ্ছে নিজেরই তো খবর নাই নিজের খবর নাই গোটা উন্নতের ফিকির কি করে করব গত বুধবার মসজিদের তাসির করে ছুটি গিয়েছিলাম উত্তরবঙ্গে বুধবার এই যে পশু কেন গিয়েছি কারণ আমাদের দিল কাঁদে ওই দৃশ্য দেখে সহ্য করা জবাব হবে রসুলের সামনে কিসের কারণে ইসলাম তার মর্যাদা কম আমার রসুলের মর্যাদা কম সেই দিকে কারো ভ্রক্ষেপ নাই আমরা গতকাল একটা মাদ্রাসা শেখার উদ্বোধন করে আসছে আলহামদুলিল্লাহ আমাদের অনেকের সহযোগিতায় আমার অনলাইন বন্ধুদের সহযোগিতায় সেখানে খ্রিস্টানদের বড় হসপিটাল আছে দিনাজপুরের আমি বলেছি সেই জায়গায় সেখানে বিশ্ববাসী সেবার নামে মানুষের সেবার নামে ধোকা দিয়ে দিয়ে সহজ সরল মুসলমানকে খ্রিস্টান বর্ণ হচ্ছে এটার প্রতিরোধে আমরা অক্ষম এই এরকম অবস্থা তাদের এত প্রভাব এত শক্তি এত অর্থ এর বিনিময়ে যদি বিত্তসারী মুসলমানরা না করে তোমার দেশের কিছু মানুষ অর্থের জন্যে সামান্য অর্থের জন্যে মূর্খতার কারণে খ্রিস্টান হয়ে গেছে তুমি কি ভূমিকা নিয়েছ কোনো জবাব নাই কোনো জবাব নাই ইসলামপন্থী দলগুলোকে বিনয়ের সাথে আমি নিবেদন করি ইসলামের নামে যারা রাজনীতি করছেন এদেশের ভূখণ্ড স্বাধীনতা যেখানে হুমকির মুখে পুরো অঞ্চল নিয়ে আমি বলে দিলাম এভাবে চলতে থাকলে খুব বেশি দিন হবে না পূর্ব ত্রিমুর ঘোষণা হয়ে যাবে পূর্ব ত্রিমুরের মত মুসলমান হাজারে হাজারে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনাদের আন্দোলনের একটা ফোকাস আল্লাহর হস্তে সেই দিকে একটু ফেলুন কারণ ইসলামকে নিয়েই তো রাজনীতি করছেন সেই ইসলাম যখন আজকে ওই অবস্থায় চলে গেছে দায় দায়িত্ব এড়াতে পারবেন আপনারা আল্লাহর সেদিকে লক্ষ্য রাখেন দেশের জন্য যারা কাজ করেন স্বাধীনতার কথা যারা বলেন দেশের স্বাধীনতা হুমকির মুখে আপনাদের কাছেও আমাদের নিবেদন আল্লাহর হস্তে সেই দিকে একটু লক্ষ্য করেন আল্লাহর হস্তে না কিন্তু রসুলের সামনে জবাবদিহি করতে রসুল জিজ্ঞেস করলে কোন জবাব নাই যেখানে উম্মতের দায়িত্ব ছিল এটা মেয়ারাজের শিক্ষা ছিল এটা সমস্ত উন্মতের দায়িত্ব এই উন্নতের উপর সমস্ত উন্মত কে জান্নাতের রাস্তা দেখানোর দায়িত্ব এই উন্নতের উপর আল্লাহ রসুল এই দায়িত্ব গুরুত্বপূর্ণ নদীওয়ালার দায়িত্ব দেওয়ার কারণে তোমাকে আমি শ্রেষ্ঠের স্বীকৃতি দিলাম তা আমি কোথায় শ্রেষ্ঠ আমি দায়িত্ব আদায় করলে না শ্রেষ্ঠ আল্লাহর আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করি আর তোয়া করতে থাকি আল্লাহ আমার যে সমস্ত অসহায় মুসলমানরা অর্থের লোভে অথবা নিজের সংসার টিকানোর জন্য কালিমা ভুলে গেছে নিজের অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্যে নিজের ইমানটা বিক্রি করে দিয়ে আসছে খারাপ ওষুধ খাওয়ায় খাওয়ায় তাদেরকে প্রথমে এইরকম ধোকা দেওয়া হয় এই ওষুধ কোনো কাজ হচ্ছে না কি করতে হবে তোমরা তো মুসলমান গুলোতে কাজ হচ্ছে সেখানে গিয়ে ওই ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চার জীবন রক্ষার্থে তার মা তার বাবা গিয়ে বলে ওই যিশু ও মুক্তিদাতা আমাকে মুক্তি দাও আর তখনই ভালো শুধু করা হয় স্বাভাবিক দুনিয়ার দুনিয়ার নজামাল তারা এটা তার যখন হয় দিলের মধ্যে সংশয় ঢুকে যায় তাহলে কি সত্যি যিশু মুক্তিদাতা এইভাবে ধোকা দিয়ে দিয়ে আমার মুসলমানের ইমানা ধ্বংস করা হচ্ছে আর আমি মেয়ারাজের ঘটনা নিয়ে ব্যস্ত রসুল কুন আসমানে সাথে দেখা হচ্ছে ওটা নিয়ে ব্যস্ত সর গেলেন না ঘুমের রসুল জীবিত না মৃত কবরের মধ্যে এড়াতে পারবো না রক্ষা করা আমার দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্বে অবহেলা করলে আল্লাহর কাছে কোনো জবাব নাই রসুলের কাছেও কোন জবাব নাই এই জন্য আপনাদের কাছে আমাদের আরো একটা নিবেদন আমাদের কাছে অমুসলিমদেরকে তাওয়াত দেওয়ার ছোট একটা বই আছে অথবা দিনকে যারা স্বীকার করে না তাদের জন্য ভারতের মারানা কলিম সিদ্দিকি লেখা ছোট্ট কিতাব যার উর্দু হিন্দি হিন্দিতে মূল কিতাব নাম হচ্ছে আপকি আমানি সেবা এটা বাংলা ভেজ হয়েছে আমাদের কাছে আমরা আওয়ার আল্লাহ তারা এক ভাই এটা ফিরি ছাপিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কিছু এটা আপনারাও নিজেরা করতে পারেন আপনাদের দায়িত্বটা জিম্মদারি নিজে দাওয়াত দেওয়ার মতো যোগ্যতা নাই শিখেন নাই অন্তত একটা অনুসলিমের হাতে পৌঁছা দেন যে দিন মানেরা তার হাতে পৌঁছায় কোন রকম হলেও একটা দায়িত্ব আদায় করলেন সে পড়ুক আপনার উচিলায় যদি একজন লোক হেদায়ত পেয়ে যায় ইনশাল্লাহ তাহলে এটা আপনার নজাতের উচিলা হয়ে যেতে পারে ইনশাল্লাহ আমাদের সাথে অফিসে যোগাযোগ করে এটা আপনারা করে নেবেন একটা কথা দুইটা বিষয় এখানে আমরা এসির বারান্দার এসির কাজ চলছে প্রায় আপনারা এলান শুনেন বিরক্ত হন আমিও বলছি না যে হোটু হোক আসতে আসতে কিন্তু হচ্ছে না সময়ও কম সময় বারো তার আগে আমরা চাচ্ছি কাজটা শেষ করতে আজকে যাদের সম্ভব তারা দিয়ে যাবেন যারা আজকে প্রস্তুতি নিয়ে আসেন নাই আপনাদের কাছে আমার করজোর নিবেদন শেষ করতে হবে কাজটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাহলে আমরা প্রস্তুতি নিয়ে আসবো যারা দাম দেই একশো টাকা দিয়েছেন তার পক্ষে এক হাজার টাকা দেওয়াও সম্ভব প্রয়োজনে আগামী দুই তিন সপ্তাহ দিয়ে না অন্তত এই সপ্তাহে একটু ঘাড়ায় দিয়ে আমাদের কাজটাকে একটু সহজ করে দিন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের আপনার জান রাস্তাকেও সহজ করে দিবেন ইনশাল্লাহ একজন মুসল্লি আরামে নামাজ পড়বে আল্লাহকে সে আরামে ডাকবে আর স্বাভাবিক পাবেন না ইনশাআল্লাহ অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের সহযোগিতায় কবুলও মঞ্জুর করেন আমি